ক্ষতি করা থেকে বিরত থাকে তখন সে নিজের জন্য আরো একটি বিশেষ পর্যায়ে ইজ্জত আর সম্মান অর্জন করে যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখে তার উচিত নয় খারাপ ভাষা ব্যবহার করা কিংবা গলা সর উঁচু করা এভাবে অন্যের সাথে আপনি কি আচরণ করবেন সেটাও আপনার সম্মান আর ইজ্জত বৃদ্ধি করে রমাদানের ইউনিভার্সিটিতে একজন মোবিন বান্দা ইজ্জত অর্জন করে তার ইবাদত করার মাধ্যমে হারান কাজগুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে এটাই হলো বান্দার ইজ্জত অর্জনের গোপন সূত্র আপনার ইমান যত বাড়বে আর আপনি আর রহমানের যত কাছাকাছি হবেন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 এরকম আরো বহু উদাহরণ দেওয়া যাবে দান করার মতো এই ইজ্জত আর মর্যাদার কাজটা করার জন্য সে মানুষের ভালোবাসা আর সম্মানের পাচে পরিণত হয় অবশ্য দান করার ক্ষেত্রেও কেউ কেউ যদি আল্লাহ সন্তুষ্টির কথা না ভেবে শুধুমাত্র মানুষের কাছে সম্মান বা ভালোবাসা পাওয়াকেই তার লক্ষ্য বানিয়ে রাখে তখন এই দান বান্দার আর কোনো কাজেই লাগে না রসুল সাল্লু আলিয়াস্লাম ইবনে আব্বাস রাজিয়াল্লা আনহুকে বলেছিলেন যদি তুমি কিছু চাও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 এটাই হল ইজা সেই মুসলিমে আছে কিছু লোক আল্লাহ কাছে বা সাল্লা শপথ করতে এলো তারা তাকে ইসলাম পালন করা ইসলামের পাঁচটি স্তম্ভ মেনে চলা এবং করার দিল। এরপর সাল্লাহ আলাইস্লাম তাদেরকে বললেন মানুষের কাছ থেকে কিছু চাইবে না কেন যেন এই মুসলিম উম্মাহ ইজ্জত সহকারে চলতে শেখে মাথা উঁচু করে চলতে শেখে এক লোক ছিল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 রমাদান মাসই আল্লাহ এই উম্মাহকে ইজ্জাত দিয়েছিলেন বদরের যুদ্ধে এটা ছিল ইজ্জাতের যুদ্ধ রমাদানের মাস হলো এমন এক মাস যে মাসের সব বিজয়ের সবচেয়ে বড় বিজয় এসেছিল মক্কা বিজয় হয়েছিল এই রমাদান মাসে নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয় সুরা আল আয়াত এক রমাদান মাসে বদরের যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করে হিজরি পঞ্চম বছরের এই রমাদান মাসেই আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেন স্পেনের বিজয় তাতারদের পরাজয় সহ আরো অনেক ঐতিহাসিক ঘটনা রমাদান মাসে ঘটেছে যা এই উম্মার জন্য ইসা বয়ে এনেছে ইসা অর্থাৎ ইজ্সত আর মর্যাদার কথা কোরআনে অনেকবার এসেছে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 ওমর রাদিল্লাহ আনহু ভেড়াদের পর্যন্ত পথ করে দিতেন যেন তারা হচট না খায় যাই হোক ওমর রাদিল্লা আনহু মদিনা থেকে জেরুসালামের পথে উঠে চড়ে যাচ্ছিলেন সাথে ছিল তার ভৃত্ত উমর রাদিল্লাহ আনহু আর তার সেবক পালা করে উঠের পিঠে চড়ছিল একবার উমর রাদিল্লাহ আনহু চড়তেন আরেকবার তার সেবক আরেকবার দুজনের কেউই উটে চড়েন না যেন উঠটা কিছুক্ষণের জন্য বিশ্রাম পায় হ্যাঁ এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এমন কি একটা উটো বিশ্রাম এভাবে প্রত্যেকে সমান ইনসাফ পায় আল্লাহ সুবান আমাদের ওমর রাজি আল্লাহ আনহুর মতো শাসক দান করুক যা বলছিলাম আবু উবাইদা ইবনাল জার্লা রাজিউল্লাহ আনহু জেরুজালেমের বাইরে বের হয়ে খলিফা সাফে দেখা করতে এলেন যখন অমর রাজি আল্লাহ আনহু জেরুজালেম এসে পৌঁছাল তখন বৃষ্টি হচ্ছিল ইমাবিবনে কাসির রাহিমাহুল্লাহ ঘটনাটির খুব খুটিনাটি বর্ণনা করেছেন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 তার পোশাকের এক পাশ ছিল পুরোই ছেঁড়া এবং অন্য পাশটাও অনেকটা জোড়াতালি দেয়া আবুবাইদা রাজিউল্লাহ আনহু খলিফার দিকে এগিয়ে গেলেন ওমর রাজিউল্লাহ আনহুকে এক পাশে নিয়ে বললেন আমিরুল আপনি রোমানদের সর্দার বিষদ এবং পুরোহিতদের সাথে দেখা করতে যাচ্ছেন তারা আপনার কাছে আজ চাবি সমর্পণ করবে অর্থাৎ আজ তো একটা ঐতিহাসিক ঘটনা করতে যাচ্ছে আপনার জামাটা পাল্টে নিলে কেমন হয় ওমর রাজিল্লাহ আনহু আক্ষেপ প্রকাশ করে বললেন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 যেন এখান থেকে উম্মার অন্যরা শিক্ষা নিতে পারে আর তারপরে তার দিলেন। বললেন আমরা সেই জাতি যাদের আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন যদি আমরা ইসলাম ছাড়া অন্য কোনো উপায় সম্মান খুঁজি তাহলে আল্লাহ তা আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে অপমানিত করবেন এই ঘটনার এই উক্তি এবং শেষের অংশটুকু ইবনাল মুবারক আল আজহুদ গ্রন্থে ইবনে আবি সাইবা হান্ন আল হাকিম আল মুস্তাদ গ্রন্থে আল হুলা এবং আল আছে. তবে কিছু বর্ণনায় ঘটনার প্রথম অংশের বিবরণে কিছুটা পার্থক্য আছে ওমার আনহু উম্মার ব্যাপারে একেবারে সহজ একটি সমাধান দিয়ে গেছেন কিভাবে ইজলা পেতে হবে তার একটা সূত্র শিখিয়ে দিয়েছেন জামা বদলে নেয়ার মতো একটা ছোট্ট একটা উপদেশও উমার রাজুল্লাহ আনহুকে হতাশ করে তুলেছিল কারণ ব্যাপারটা তার কাছে এমন যে তিনি ইসলাম ব্যতীত অন্য কিছুতে সম্মান করছেন। আর এরকম একটা কথা বলার জন্য তিনি চাবুক দিয়ে একজন অন্যতম সেরা সেনাপতিকে শাস্তি দিতে চাচ্ছিলেন এক শায়েক বলেন তার বাবা অমর রাদিল্লা আনহুর ঘটনাটা মুখস্থ করান যখন তার বয়স পাঁচ বছরেরও কম ছিল আপনার সন্তানদেরকে এ ধরনের ঘটনাগুলো শেখান যেন তাদের অন্তরে হিস্ডার পথটা গেথে যায়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 কেউ সম্মান ক্ষমতা গৌরব চাইলে জেনে রাখুক সমস্ত সম্মান ক্ষমতা গৌরব আল্লাহরই জন্য ফাতির আয়াত দশ আপনি যদি সম্মান ক্ষমতা এবং গৌরব চান তাহলে জেনে রাখুন এটা একমাত্র আল্লাহর কাছ থেকে আসবে সবকিছু সব কিছু আল্লাহর তরফ থেকে আসবে ইসলামের শিক্ষা ইসলামের আদেশ নিষেধগুলো নিয়ে আপনি গর্বিত হন এর মানে আপনি অহংকারী তা কিন্তু না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 রনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডবুড রেইনড্রিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডবসবুক ডট অথবা ইউটিউব চ্যানেল ডবু ড্রপস মিডিয়া